ইবনু উমর রদিল তালন হতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলেন এ বিষয় অর্থাৎ খিলাফত ও শাসন ক্ষমতা সর্বদাই কুরাইশদের হাতে থাকবে যতদিন তাদের দুজন লোক বেঁচে থাকবে